বিপর্যয়ে দেশ অসনি সংকেত সমগ্র চারিদিকে রক্ত ভেজাপথ ঐ চাষি কুল্লা ভয় ভয় শুধু ভয় জনমন আতঙ্কে হাবুতা প্রতিবাদ প্রতিবাদ প্রতিবাদ প্রতিবাদ প্রতিবাদ প্রতিবাদ দেশ বাঁচাতে প্রতিবাদ করতে হবে প্রতিবাদ প্রতিবাদ এই দেশ নয় গাদেদার ভয় চটকার যত মীর জাফরে বিবেক বিক্রেতা জ্ঞান পাপি বদলে হি কুকুরে এই দেশ শহীদের এই দেশ আলেমের এই দেশ শ্রমিকের এই দেশ কৃষকের প্রতিবাদ প্রতিবাদ প্রতিবাদ প্রতিবাদ শুধু প্রতিবাদ গুবিনা করো প্রতিবাদ আলেমরা রা করো প্রতিবাদ শ্রমিকরা করো প্রতিবাদ কৃষকরা করো প্রতিবাদ সবাই কর প্রতিবাদ করতে হবে প্রতিবাদ প্রতিবাদ সম্পদ নয় মাস যুদ্ধ করে পেয়েছি তার সনদ এই দেশ আমাদের এই দেশ তোমাদের এই দেশ জ্ঞানীদের এই দেশ গরিদে এই দেশ নয় শুধু জিয়া সে মুজিবে। প্রতিবাদ প্রতিবাদ প্রতিবাদ প্রতিবাদ আমরা প্রতিবাদ তোমরা কর প্রতিবাদ জ্ঞানীরা করো প্রতিবাদ গুণীরা করো প্রতিবাদ সবাই কর প্রতিবাদ করতে হবে প্রতিবাদ প্রতিবাদ ধ্বংসের রাজনীতি আর নয় আর নয় বন্ধ করো যত আত্মে তখন গুলি কুলাবে না সব পুলিশে গুলি কুলাবে না সব পুলিশে তাই প্রতি শুধু প্রতিবাদ প্রতিবাদ রাজনীতি হতে হবে জনতার জন্য শীর্ষের ধারে শীর্ষাঙল কোনো দল বুঝিনা হানাহানি চাই না স্বাধীন দেশে ঐক্যের পথ এই গান মানুষের এই গান বিবেকের এই গান শোষিতের এই গান বিজয়ের এই গান নিপীড়িত শুধু প্রতিবাদ দেশ বাঁচাতে প্রতিবাদ বাঁচতে হলে প্রতিবাদ আমিও করি প্রতিবাদ তুমিও করো প্রতিবাদ সবাই করো প্রতিবাদ করতে হবে প্রতিবাদ প্রতিবাদ